الذي أرسل إلى كافة الناس بشيلا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي لا نبوة بعد نبوته ولا لسانة بعد لسانته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقتي ولا سيرة بعد سيرته ولا هدي بعد هدي ولا خلق بعد خلقه ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على محمد طرن اللهم صل على محمد وعلى آل محمد فما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 আজকে মাতায় কোট ইসলামী সমাজ কল্যাণ সংস্থা ও মাতায় কোট পশ্চিম পাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক আল্লাহ রসংখ্য প্রশংসা জিনী দয়া করে মেহরবানি করে আমাকে নিগের নিসব জিক্রিক্রের নিতে একত্রিত হয়ে আল্লা তাফিক দান করেন এই দুই আয়াতে করিম আর তরজমা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল মেরে ভাইও আল্লাহ তালা আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন এখানের সময় এভাবে সাল্লাম কোন মানুষ যদি তার আঙ্গুল সমুদ্রে পানিতে ডুবায় রসুল বলেন ফালিয়া বিমা রাজা হাফিহে সেবার দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি আছে তার আঙ্গুলের মাথা যে পরিমাণ পানি এটা হলো তার দুনিয়া আর সমুদ্রের অবশিষ্ট পানি এটা হল তার আখেরা সাল্লাই আল্লাহ জওয়াম কালিম করে পাঠিয়েছেন কথা সংক্ষেপ কিন্তু সংক্ষিপ্ত কথার ভিতরে এক সাগর ঢুকিয়ে দিত সাগর সাগর আমার আঙ্গুলের মাথার পানি কদ্দুল আর সমুদ্রের পানি কদ্দুল আঙ্গুলের মাথার পানি এটা আমার দুনিয়ার হায়াত আর সমুদ্রের অবশিষ্ট পানি আমার আখরাতে হায়াত এজন্য আমার আখরাত কি করে দামি হয় মানুষ দুনিয়াতে সুখ চায় আমরা সকলেই সুখ চাই সকলেই সফলতা চাই সকলেই শান্তি চাই আমরা চাই যে আমাদের দুনিয়া সুন্দর হয় আমাদের আখড়াত সুন্দর হয় সকলে চাই কিনা বলেন আমার দুনিয়া সুন্দর হবে আমার আখরাত সুন্দর হবে আমার ইমান আর আমার আমালের ভিত্তিতে আমার ইমান আমার আমলের ভিত্তিতে আমার দুনিয়া সুন্দর হবে আমার আখড়াত সুন্দর হবে যার আখড়াত যত সুন্দর তার দুনিয়াটাও তত সুন্দর আর যার আখড়া যত বরবাদ মূলত তার সুন্দর দামি গাড়ি হয়ে যাওয়া এটা দুনিয়ার আবাদী নয় হাজি বিলাল কামিয়াব না না সবাই বলেন কি পরিমাণ দামি গাড়ি ছিল তার জীবনে আচ্ছা বাড়িটা কি পরিমান ছিল বাড়ি আচ্ছা কিসের ছিল কি বুঝা গেছে আসবাব উপরে সফলতা নয় আমার উপরে সফলতা গেলেন আর দেখলেন বেলালের কদম আগে আগে চলে বেলাল মদিনায় তাই মুক্তেন মুচ নিজে গোলাম নিজের বাবাও গোলাম রঙের দিক থেকেও সুন্দর নাই বংশের দিক থেকেও সুন্দর নাই মালের দিক থেকেও নাই কিন্তু হাজর অমর বলতেন সৈয়দা বেলার বলতেন আমাদের যোগ্যতার উপরে নয় এটা ইমান আর আমার ভিত্তিতে এজন্য নমরুদ না কাম আর হাজরত ইব্রাহিম কামিয়া ঠিক না দুটুকরো করে দু দুটু করে দিছে এক টুকরো শরীরের এই অংশে পড়ে গেছে আর এই পাশে পড়ে গেছে কিন্তু কামিয়া কামিয়া যেদিন বলবে যাও জাহান্ন থেকে তোমার নাম কেটে দেওয়া হয়েছে আর জান্নে তোমার নাম তুলে দেওয়া হয়েছে সেদিন হবো আমি কামিয়াজ এর আগে কামিয়াবির সিমটম তো পাওয়া যাবে সিমটম কামিয়াবির চিহ্ন বলে কামিয়াবির চিহ্ন কি সফলতার চিহ্ন কি সফলতার চিহ্ন যার নামাজ যত সুন্দর সে তত চাই সে গোলাম হোক চাই সে ধনী হোক চাই সে নির্জন হোক চাই দুনিয়াতে কিছু থাকুক আর না থাকুক আলামিনের সিদ্ধান্ত দেখো তো তার নামাজ সুন্দর কিনা দেখো দেখো এটা নামাজ সুন্দর কিনা এটা নামাজ সুন্দর হয় কিনা নামাজ পড়ে কিনা এটা নয় নামাজ সুন্দর কিনা নামাজ পড়ে এটা না যার নামাজ সুন্দর কিনা যার নামাজ যে পরিমাণ সুন্দর তার দুনিয়া তার এই পরিমাণ সুন্দর নামাজ পরিমাণ দামি তার দুনিয়া তার আখরাত এই পরিমাণ দামি এই জন্য আমি সহজ ভাষায় বলি আলহামদুলিল্লাহ যার নামাজ যত জীবন্ত তার পুরস্কার তত অনন্ত আসবাদ তো আছে সুখ নাই সুখের সামান তো আছে বাড়ি দামি বাড়ি সুখের সামান দামি গাড়ি সুখের সামান ঘরে দামি সোফা সেট সুখের সামান সুন্দর করার মধ্যে না নামাজ সুন্দর করার মধ্যে বলেন নামাজ সুন্দর করার মধ্যে তার নামাজ সুন্দর কিনা তার নামাজের ভিতরে আল্লাহ তালার ভয় আছে কিনা তার নামাজের ভিতরে আল্লাহ আছে কিনা ঠিক না ব্যাটে বলে তিনি তো ফজর নামাজ দু রাখাতেই পড়তেন আমরা যেভাবে ফজরের ফরজ দু পড়ে থাকি কিন্তু তার নামাজের এত দাম কেন হাজরত ফারুক আজমের নামাজের দাম কত যে আবু বকর যদি তার একদিনের নামাজ এক রাতের আমল আমাকে দিয়ে দেয় আমি আমার গোটা জীবনের আমল তাকে দিয়ে দেব এর দামি হয়েছে কিসের ভিত্তিতে বাহিরের ভিত্তিতে না ভিতরের ভিত্তিতে বলেন কলিজার ভিত্তিতে নামাজ দামি হয় কলিজার ভিত্তিতে নামাজ কি হয় বলেন কলিজার ভিত্তিতে নামাজ দামি হয় একই মামের পিছনে আমরা নামাজ পড়লাম আমরা একশো জন মানুষ একই ইমামের পিছনে নামাজ পড়লাম কোটি আর কারোর বেলা আল্লা তালা বলবেন ওটাকে আমি নম্বর দিব ফেরেজটা তুমি বসাব না কোরআনে কারিমে সরাসরি অবাহিন বলেন তার আমল ভিন্ন ভিন্ন পুরস্কার রয়ে গেছে পুরস্কার ভিন্ন ভিন্ন না এক সকলে বলেন ভিন্ন ভিন্ন না এক ভিন্ন ভিন্ন তাহলে পুরস্কার ভিন্ন ভিন্ন কারোর জান্নাত জান্নাত হবে সত্তর কোটি দুনিয়া বর সত্তর কোটি দুনিয়া বর আদমা জন্নাত সর্বশেষ জান্নাতি তার জান্নাত হবে দুনিয়া বরাবর আমাদের এই মাতান কোটের একটা বাড়ি সাজাবার জন্য আমার মানে। বেশি থেকে বেশি এটাকে সাজাবার জন্য কোনো করলেন না চেহারা পরিচ্ছন্ন রাখার কত না ফিকির করি নিজের জামা পরিষ্কার রাখার কত না ফিকির গাডি লাগে ভিন্ন লোসন লাগে আগে তো বুঝতাম না এগুলো এখন ধীরে ধীরে শুরু করছি বাড়ির জন্য ভিন্ন কি লাগে ভিন্ন তেল লাগে অথচ তিলের জন্য কি করা কি ভাই দিল কে পরিছন্ন করার হাতিয়ার আমাদের কাছে আছে কিনা বলেন আছে কিনা সুন্দর করা হাতিয়ার চেহারা সুন্দর করা হাতিয়ার কি বলেন যে পাঁচ নামাজ করে আল্লাহ তারা তার চেহারা সুন্দর করে দেন চেহারার জন্য নূর তোমার দিনের জন্য নূর তোমার সমস্ত অঙ্গ পতঙ্গি ভাই ওজু কি বলেন অজুকি ওজু নূর এজন্য প্রতিদিন পাশ রক্তা উজু করে আল্লাহ তালা তাদের চেহারা সুন্দর করে দেন বাস্তব না বাস্তব বলেন যারা কি করে পাশ নামাজ উজু করে আল্লাহ করে দেন সুন্দর করে যারা উজু করে না নামাজ উজু করে না লোসন তো ইউজ করে বিভিন্ন দামি দামি পারফিউম তো ইউজ করে দামি দামি লোসন ব্যবহার করে দিন যত যায় চেহারা তত বিশ্রী হয় আমার ভিত্তিতে চেহারাও সুন্দর হয় যার যত সুন্দর হয় চেহারা চাই কালো রঙ হোক তার চেহারা তত সুন্দর হয় রঙের ভিত্তিতে চেহারা সুন্দর হয় না খুব কি লাগতো বলে ওদের চেহারা কি খুব সুন্দর না সত্তর বছর বয়সী কোন হিন্দুর চেহারা কি সুন্দর আছে আমাদের দেশে বলেন তুই ইমানদারিতে বলেন তো সত্তর বছরের কোনো হিন্দুর চেহারা সুন্দর নাই কেন বলে এই জন্য নাই ওর কলিজা ইমানের নাই চেহারায় শেষদার নূর নাই আচ্ছা রোশন ইউজ করে কিনা বলেন বাস্তব না বাস্তব আর এই যে আমাদের মুরুব্বীরা বসা আছে সব মুরব্বীরা আমাদের চোখের সামনে বসা এক মুরব্বী আমার পাশে বসা সকলের চেহারা সুন্দর মাসা আল্লাহ এই করে দেয় বলুন সুন্দর করে দেয় এই জন্য চেহারা সুন্দর করা হাতিয়ার দিল সুন্দর করা হাতিয়ার নামাজ এবং দিল সুন্দর করা হাতিয়ার জিক্র তাহলে দিল পরিচ্ছন্ন হয় কি দিয়ে বলেন দিয়ে কি দিয়ে বলেন ঝিকির দিয়ে বলে কোন মুসলমান যদি বেশি বেশি জিকির করা শিখে আল্লাহলাকে পাঁচটা পুরস্কার দেয় প্রথম প্রথম পুরস্কার হলো আল্লাহ তাকে তাওফিক তাকে দিয়ে দেন এই জন্য জিকির যে করবে সুন্ন তরিকা জিকির যে করবে তার নামাজ কখনোই ছুটবে না সে জিকির করবে মানুষ আল্লাহর বন্ধু হয়ে গেল আল্লাহ তারা তার বন্ধুকে নামাজ থেকে বলে আসমানে খানা এই শরীর মাটি থেকে আসা মাটি থেকে আসা শরীরের জন্য মাটি থেকে আসা খাবারের প্রয়োজন কথা বলে না মাটি থেকে আসা শরীরের জন্য কি দরকার এই জন্য এই চাউল এই আটা এই কফি এই আলু থেকে আমি তোমাকে বানিয়েছি মাটি থেকে অত মাটি থেকে বানিয়েছি কুলো বস খাও আর পান করো এই মাটির খাবার খাও তুমি মাটি থেকে আসা শরীরে মাটির খাবার দাও আর রু ফের পাঠা দিয়া বলে ওর ভিতরে ফু দিয়া দেয় ফু ফু দিছে সঙ্গে সঙ্গে বাচ্চা নড়ে উঠছে চার মাস আগে বাচ্চা নড়ে যাদের বাচ্চা হয়েছে তারা ধারণা আছে তাদের চার মাস আগে নড়ে না চার মাস বয়স হয়ে গেলেই মা অনুভব করে বাচ্চা নড়ে শুরু করে দেয় সঙ্গে সঙ্গে নড়ে আল্লাহ এবার ফেরস্তাকে বলেন ফেরিস্তা ওরে ছেলে বানিয়ে দাও অথবা মেয়ে বানিয়ে দাও আমি ছেলে হওয়া আমি মেয়ে হওয়া না আমার বাবার আল্লাহ এবার বলেন ও ললা লিখে দাও আমি ও দুর্ভাগা ও সৌভাগ্যবান লিখে দাও যদি দুর্ভাগা লেখে তো সে কোন বেঈমানের ঘরে এসে গেছে যদি সৌভাগ্যবান লাগে ধীরে ধীরে বড় হয় হইতে হইতে পুরা নয় মাস সাড়ে নয় মাস ওর মাথাটাকে উপরের দিকে পা থাকে নিচের দিকে বের হওয়ার সময় ঘনিয়ে আসছে আল্লাহ তালা বলেন ফেরেস্তা ওর মাথাটাকে নিচের দিকে দিয়ে বাচ্চা বলেন ওর বের হওয়ার রাস্তাকে বসস্ত করে দাও ওর বের হওয়ার রাস্তা বসস্ত করে ফের মা ব্যথা পাইলে না পায় বাচ্চার মায়ের সিনায় দুটো নহর জারি করে দিয়েছি নহর নহর একদিন আগেও ছিল না বাস্তবাই তু আমি জারি করে দিয়েছি আমি তোমার মায়ের সিনায় দুটা নহর জারি করে দিয়েছি আমি ভুলছি তাকে ভুলছি তাকে ভুলে ঠান্ডা এত গরম করি না যে ওর যাবে ঘ তিনি কে তিনি জানো অজাল তুলাতে হানান তোমার জন্য গোটা পরিবারের সকলের কলিদের ভালোবাসা ঢেলে দিয়েছি আজকের আজকের আগের দিন পর্যন্ত পৃথিবীর কেউ জানতো না তোমাকে আজকে দাদির কলেজে ভালোবাসা দাদার কলেজে ভালোবাসা চাচাদের কলেজে ভালোবাসা চাচিদের কলেজে ভালোবাসা ফুফিদের কলেজে ভালোবাসা আচ্ছা ঠিক না ভাই ঠিক তুলছ রাত দুটো বাজে ওই ঘর থেকে চাচি ছুটে আসছে কি হয়েছ ফুফি ছুটে আসছে কেন আব্বুটা কান্না করে কেন বলে লা হাত থা হাতাম তুমি ঘুমানো ছাড়া কেউ ঘুমাত বৌ মানে কি বলে ওকে আগে খাওয়াও তারপরে খানা দিবা আরে বলে কি বলে না ও খাওয়াও তারপরে খাওয়া সকলকে খাবার দিবা ওদের আগে ঘুম পাড়াও তারপরে সকলকে সকলের বালিশের ব্যবস্থা করে দেবো চলতে পারতেনা অলাকা আকলুন তোমার বিবেক ছিল তুমি পার্থক্য করতে না। অলাকা কালবন তোমার দিল তো ছিল কিন্তু তুমি না। আমি ধীরে ধীরে তোমাকে সবল করেছি কে করেছে বলেন কে আল্লাহ বলেন এখন চলার ক্ষমতা তোমার দেবাকে ভালোবাসার ক্ষমতা এখন তুমি আরেকজনকে ভালোবাসো আমাকে বাদ দিয়া সি তানি তুই আমাকে ভুলছিস তুমি আমাকে ভুলে গিয়েছো আমাকে ভুলে গিয়েছো তোমার ছিল নাচিত ছিল তুমি আমাকে ভালোবাসা তোমার কলিজা সবচেয়ে বেশি ভালোবাসা হবে আমার জন্য কার জন্য বলে না উচিত ছিল আমাদের দিলে সবচেয়ে বেশি ভালোবাসা হবে কালে আল্লাহ তালার জন্য ভালোবাসা আপনি আপনার দিলকে জিজ্ঞেস করেন আল্লাহ আমার কলিজা সবচেয়ে ভালোবাসা যদি না হয় আমি এখনো পূর্ণাঙ্গা সবচেয়ে হইতে পারলাম না রসুল জিজ্ঞেস করছেন স্বাভাবিক জিজ্ঞেস করছেন রসুল আল্লাহ মাথা আর কোনো আমি কখন পূর্ণাঙ্গ মৌমেন হব রসুল বলেন তুমি যখন আল্লাহকে ভালোবাসবা তখন তুমি পূর্ণাঙ্গ মোহমেন্ট হবা বলে আমি আল্লাহকে কখন ভালোবাসবো রসুল বলেন তুমি যখন আমাকে মানবা তখন তুমি আল্লাহকে ভালোবাসলো আতা তুমি যখন আমাকে আমাকে এত করবা তোমার বলা আমি তোমার চলা আমি তোমার সকালে আমি তোমার বিকেলে আমি শুধু আমাকে মানবা শুধু আমাকে এত করবা তো তুমি আল্লাহকে ভালোবাসবা আল্লাহকে ভালোবাসবা তো তুমি মোমেন হবা কি হয় বিষয় এবং অঙ্গে প্রতঙ্গে এটা প্রমাণ করার বিষয় কথা ঠিক না ভাইন বলেন আহ এজন্য আমাদের আখরাত আমার নামাজে আমার আল্লাহ আল্লাহ হয় আল্লাহ তালার ভালোবাসায় আমি যখন নামাজে দাঁড়াবো যেন এরকম হয় আমি কেন দাঁড়িয়েছি প্রশ্ন উত্তর হবে আল্লাহ তালার ভালোবাসায় এই প্রশ্নের উত্তর হয়তো অনেক মুসলমান জীবনে শুনতে এত লম্বা সময় কেন কাটাই বলে আমরা আল্লাহ তালাকে ভালোবাসি আমরা কাকে ভালোবাসি বলেন আল্লাহ তালাকে ভালোবাসি তো যিনি যাকে ভালোবাসেন তার মুখে মুখে তার কথাই থাকে দুধওয়ালা দুদের সাথে তার গভীর সম্পর্ক দুধের কথা বলা বলি করে মাছ ওয়ালা বলে মাছের সাথে তার সম্পর্কের মাছ কত বড় হয়েছে সে চব্বিশ ঘন্টা শুধু মাছের দান্দা করে আমি একসময় চাকরি করতাম তারপরে জানেন আলিয়া মাঝে চাকরি করতাম আমি যে দেখতাম যে যখন এই অফিসে সব টিচাররা একসাথে বসে বসলে বেতন কখন আসবে আরে ভাই কোন খবর আছে বেতন কখন আসবে আরে ভাই নেটটা দেখো তো বেতন কখন আসবে আমি তখন বলতাম এটাই কি আমাদের জিন্দগি এটাই কি জিন্দগি হওয়া উচিত সকাল থেকে সন্ধ্যা শুধু বেতন শুধু বেতন শুধু বেতন তার মুখে এটাই সভাপতি হ্যাঁ শুধু বেতন কখন আসবে এটা কি আদর্শ শিক্ষকের নীতি হওয়া উচিত কখন আসবে কোন স্টুডেন্ট যখন পড়তে আসে তো প্রথম প্রশ্ন কত দিবা। এটা কি আল্লাহ তারা ঠোকানো কলিজায় কি আল্লাহ তারা ঠোকানো যার কলিজায় রব্বুল আলমীর ভালোবাসা রব্বুল আলমী তাকে ভালোবাসবেন তোদ্ আর যাকে রব্বুল আলমী ভালোবাসবেন তার দুনিয়া সুন্দর তার আখড়াত সুন্দর ইতালির মানুষগুলোকে ওদের তো সব দামি দামি করে তাহলে তো আমেরিকার মানুষগুলো সব সব আল্লাহ কারণ সবগুলো বড় লোক কি বলে তাহলে তো সুইজারল্যান্ড এ নাই তো সব আল্লাহ এটার ভিত্তিতে আল্লাহর বলি হয় না যেতাম হিরার খনিকে জিজ্ঞেস করেন তোমাকে বানালো কি লেখা বলবে মোহাম্মদের তুফা সাল্লাহ স্বর্ণের খনিকে জিজ্ঞেস করেন তোমার লেগা বলবে এক চাঁদ দেখেছি দু চাঁদ দেখেছি তিন চাঁদ দেখেছি তিনটা তিনটা মাস চলে গেছে মোহাম্মদ ঘরে চুলা জলে নাই ঘরে চুলা জ্বলে না স্বর্ণের খনি বানানো হয়েছে না ঘরে চুলা জ্বলে না যদি মোহাম্মদ আলমীর ঘরে স্বর্ণের হীরা লাগানো থাকত। স্বর্ণের ভান্ডার লাগানো থাকতো তো গরিবের নবী কি হইতো গরিব বেচারা তো বলতো যেগুলো তো এক মুঠো ভাতের জন্য তারা যুদ্ধ করে ওদেরকেও জিজ্ঞেস করেন তিন চা চুলা দলে এরকম কোন ঘর নাই বাস্তব মা বাস্তব তিন মাস চুলা দলে নাই চুলা ঘরে সদস্য সংখ্যা এগারো তোমার আপনাদের দিন গুজরান তখন কি দিয়ে হইতো আয়সা বলেন দুটো কালো জিনিস ছিল আমাদের ঘরে তখন খেজুর এবং পানি কি ছিল বলেন খেজুরার পানি ছিল আমাদের আমিরুল দু পঁয়ষট্টি হাজার বর্গ মাইলের নয় নিরানব্বই লক্ষ বর্গ মাইল যাকে শতানো ভয় পেত রুটি ঘি রাখা দস্তখানে জীবনে কখনোই এই তিনটা একসাথে জমা হয় নাই এই তিনটা একসাথে জমা হয় নাই এই ছিল ইসলাম আমাদের প্রধানমন্ত্রীর বর্তমান প্রধানমন্ত্রীর বাবা ছিলেন প্রেসিডেন্ট বিরোধী দলের নেত্রীর স্বামী শুধু প্রেসিডেন্ট ফাতেমা তার বাবা প্রেসিডেন্ট তার স্বামী প্রেসিডেন্ট তার নানা প্রেসিডেন্ট তার দুলহা ভাই প্রেসিডেন্ট তার ছেলে আমি জানাতি সরদার দুনিয়াতে বাবা সাইয়দিয়া আমির উল মোমিন নানা আমির মোমিন আরেক নানা আবু বকর আমির মোমিন দুই বোনের স্বামী দুলহা সমান আমির মোমিন কি হয় হিলারির কে শুধু শুধু স্বামী হিলারির কে শুধু স্বামী কাছে ফাতেমা বলে আব্বা শুধু অসুস্থ তো শেষ নয় পেটের ভুকও তো সাংঘাতিক তিন দিন পর্যন্ত খেতেও তো পারি নাই বলে হাসান আর হুসাইন কে না হাসান আর হুসাইন তো খায় না কিছু শুধু অসুস্থতাই নয় আব্বা ভেবে ফাতেমা বললেন আব্বা আমার পরমে তো এ পরিমান কাপড় নাই যে পরিমাণ কাপড়ে তার মেয়ে আব্বার সামনে আসতে পারে ফাতেমা এটা ছিল ইসলাম এটা ছিল ইসলাম এটা ছিল কি বলেন এটা ছিল ইসলাম যদি দুর্দশা হইত না ভাই ঠিক বলেন ওই ইসলাম যদি আমার কি আসত আমরাই আমাদের ইসলামকে জবে করছি আমরাই ধাক্কা দিয়ে দিয়ে আমাদের ঘর থেকে বের করছি দিছি জন্য পৃথিবী আজকে আমাদেরকে ধাক্কা দেওয়া শুরু করছে কথা ঠিক না ব্যাডি বলেন বারবার মত দুর্বল দেশ পৃথিবী তার আছে যাদের নিজস্ব কোন সম্পদ নাই পৃথিবীতে দুইশো কোটি মুসলমান জীবিত থাকতে এখেন কোন নির্যাতন নাই যেটা বার মা মুসলমান হয় না এক মুসলিম মাকে হাতে বেঁধে মোটরসাইকেল মোটরসাইকেলের বাংশে হাত বান্ধা আরো মোটরসাইকেল চালাইয়া দেখে আশ্রয়া বাচ্চার মাথা কয় আশ্রয় হাটে হইল মুসলমান মুসলমান শোনো আমরাই আমাদের উপরে গদব করছে গদবের জন্য তাই আমি আপনি আমাদের হুজুরে একটু আলোচনা করতেছিলেন মুসলমানদের বিয়েতে কি পরিমাণ গুণা হয় কোন গুণা না আছে সেটা মুসলমানদের বিয়েতে হয় না যেই বিয়ের পরিণতি সেই বিয়ে থেকে যে সন্তান জন্ম হবে সেই সন্তান কি হবে কথা বলেন না কেন এরপরে মুসলমানদের মুসলমান কি পরিমাণ পরিমান কি পরিমাণ এবে কি মুসলমানদের অনুষ্ঠান না হিন্দুদের অনুষ্ঠান আপনি একবার ইমান দামে বলেন তো মুসলমানদের জাতীয় দিবস গুলোতে বাংলাদেশের মুসলমানদের জাতীয় দিবস কি পরিমাণ না ফর মানে হয় বোনের সাথে চেনা করে আপনি তাকে কি বলবেন কি পরিমাণ হরামি কি পরিমাণ অসৎ বলবেন কি বলবেন না বলবেন কিন্তু আল্লাহর কসম খেয়ে বলা যায় কয়বার বলছি শুন একবার দুইবার আসছে নামাজের কথা কয়বার আসছে গুরুত্বের জন্যই তো এতবার বলা হয়েছে এখন সমাজের যুবক নামাজ ছেড়ে দেয় এরকম যুবক আছে কিনা আমার ঘরে আছে কিনা বলে আপনার ঘরে আছে কিনা বলে যে মানুষ নামাজ এই যে ভূমিকম্প হইল বেনামাজিদের ভারে এই বেনামাজিদের ভারে জমিন যেন বলে উঠছে আর পারিনা এদেরকে সইতে পাঁচ মিনিট দিস না পাঁচ সেকেন্ডে পাঁচ মিনিট দিস না খবর তার জমিন কি বলে কি বলে খেয়ে ফেল এরা আমার আমি এদের তাও আবার অপেক্ষা করতেছি এটা যদি আমার হয় আমি এদের অপেক্ষা করতেছি কারণ নয় আমাদের আজাবের কারণ আমরা আমরা আমরা আরে বলেন কেদে খামাখা দোষী করি আমরা ওরা আমাদের আজাবের কারণ নয় আজাবের কারণ আমরা কথা বলেন না কেনা সে মুসলমান কি করে সম্ভব রসুল তো বলেছেন উদ্দিন নামাজ দিনের সবচেয়ে বড় স্তম্ভ রসুল তো বলেছেন নামাজ ইমান আর মধ্যে পার্থক্য শুধু নামাজ কথা বলেন না কেন নামাজমান আর কুফুরের মধ্যে পার্থক্য কি ইমান আর কুফুরের মধ্যে পার্থক্য নামাজ বলছেন শরীরের জন্য নামাজ কেমন দিনের জন্য নামাজ কেমন শরীরের জন্য মাথা যেমন মাথা ছাড়া মানুষ হয় কিনা কথা কয়না মাথা ছাড়া মানুষ হয় তো মাথা ছাড়া তো মানুষ হয় না তো নামাজ ছাড়া ইসলাম কি করে হবে সকালবেলা উঠে বললেন খালেদ একবার ও শুনে ও শুনলো না দ্বিতীয়বার ডাকলেন খালেদ আপনার আওয়াজ কিন্তু তিন নম্বর সময় আগের মতো থাকে না আগা চড়া হয় তিনবারের পরেও ক্রামে মাছি না এবার আওয়াজ আগের মতো হবে না তোরা এক হাজার বার ডাকলাম জবাব দিলি না ব্যাপার কি ব্যাপার কি তো যদি বলে বাবা ভুল হয়ে গেছে বাবা এবার আওয়াজ কি গতকালের মতো হবে না আর একটু বাড়বে যদি আজকেও বলে বাবা সরি বাবা মা যা বাবা আজকের মতো মাফ তৃতীয় দিন যদি আবার হয় মাফ আজকে মাফ নামানো বছর আমার ঘুম থেকে উঠায় তার বড়াই দিয়ে সোহানো আরে দুনিয়া ছোট আমি বড় সোমহান আমি বড় আমি বড় আমি বড় আমি বড় বলে চারবার এবার মসজিদ কি সুন্দর করে শোনায় ও গ্রামবাসী শুন আমার এলান কোনো হিন্দুর প্রতি না আমাদের এলান কোন ইহুদের প্রতি না আমাদের জন্য ঘোষণা মুহম্মদ রসুলার জন্য ঘোষণা এবার জন্য সবাই হচ্চকিত সবাই যেন আশ্চর্য এবার কাম খা করে দিল কি বলে দেখি কি ঘোষণা শোনায় এবার আস সোহানো কে এলান শোনায় একবার জোহর একবার আসর একবার মাগদিব একবার আশা একবার সোহানো হাই তুমি যদি অফিসে থাকো ছুটে আসো না মাঝে তুমি যদি খেতে আর খামারে থাকো ছুটে আসো না মাঝে আমি যেন বললাম মসজিদ ভাইয়া একটু বলো তো দেখি আমি যদি মসজিদে যাই কি দিবা اللي تلغل الموزن امر بك دقي على انشنا حي على الفلاح. الله. জীবনের যদি শান্তি চাও নামাজ আস নামাজ চাও নামাজের মধ্যে সুখ হাই আলাল ফালা তোমার স্ত্রী সুখ নামাজের ভিতরে তোমার সন্তানদের সুখ নামাজের ভিতরে তোমার প্রজন্মের সাতছি পর্যন্ত ইজ্জতের রিজিক নামাজের ভিতরে এবার জন্য মুয়াজদিনকে আল্লাহ তালা আবার বলেন ওরা উঠবে না ওদেরকে আবার শোনা না দোকান অথচ আল্লাহ বড় আকবর তুমি এখনো খেত খামার না অথচ আল্লাহ আকবর এবার এখনো উঠে নাই মহাজিন এবার বলে শেষবারের মতো তোকে শোনাই সূর্যের উদয়ের জায়গা সূর্য অস্তের জায়গা তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি জায়গা কেন হয় আন্নিগির চক্রাবর্তিত সূর্য কেন প্রতিদিন এক এক জায়গা থেকে উঠে যেমন ধরেন আজকে সূর্য যেখানে ডুবছে দুই হাজার বছর পরে সূর্য এই দিনে এখানেই ডুববে যদি কেমন সূর্যের প্রতিদিন ভিন্ন ভিন্ন জায়গা থেকে কেন উঠে শুধু পাঁচ টাইমে হয়তো আসলে আসা কিন্তু আমি রকবুল আলমীর সিদ্ধান্ত চব্বিশ ঘন্টার কোন এক সেকেন্ড যেন আমার জমিন থেকে না উঠে এরকম না হয় এই জন্য কখনো পাঁচটা সতেরো বাজে আজান হয় আরেক দেশে পাঁচটা বিশে আজান হয় এজন্য দিল সুন্দর হাতিয়ার নামাজ বলেন আল্লাহর কসম সমাজ সুন্দর করা হাতিয়ার নমাজ হদফ ল আমি ফসল্লা হদফলাহাম وقد خاب من دساها قد افلع المؤمنون الذين هم في صلاتهم خاشعون والوزل يومئذ الحق فمن فقلت موازينه فأولئك هم المفلحون <تصفيق> جاءنا من تتشهندر تتبون تتشهندر উত্তর দ্বীপের ডবুল আলমিনের ভালোবাসা আমি তাকে ভালোবাসি কথা প্রমাণ দিচ্ছি আমি নামাজের মাধ্যমে আর রমজান মাসে রোজার মাধ্যমে আমি কথা প্রমাণ দেই আমি তাকে ভালোবাসি আমরা রাখি না আলহামদুলিল্লাহ কেন রাখি বলেন সবাই বলি আল্লাহ রহমতের আশা করি আর কি করি আল্লাহর আজাব ভয় করি আল্লাহর আজাব ভয় না করলে আমরা। ছবি দেখতাম নাম শুন কলিদায় কলিদায় ফেরি করা আল্লাহর ভালোবাসা আল্লাহর রহমতের আশা আল্লাহর আজাবের ভয় বুঝাতে পারছি আমি বিষয় বলেন বিষয় কি কি তার পুরস্কার তুস আমরা এখানে যত জন আছি সকলের পুরস্কার ভিন্ন ভিন্ন শুধু এই তিন বিষয়ের ভিত্তিতে আমি কি বুঝাইতে পারছি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কথাগুলো ইনশাআল্লাহ আজান হবে